ইবনু উমার রাজাল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম বলেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আল্লাহ রাসুল আর সালাদ প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর